আলির নামে সপোর্ট করে দিল আবার গায়ে দাবি করল এই করলো সেই করলো তিনি হয়ে গেলেন মুজাজির জামান করে ফেললেন উভয় আল্লাহ শিখুন আল্লাহ তারা বলছেন যে দেখো আল্লাহ হচ্ছে সকল প্রকার শিখ মুক্তরা আল্লাহর সাথে যে বিষয়ে করো সেই সিঁড়ি থেকে আল্লাহ তালা একদম পবিত্র একদম পবিত্র আল্লাহ তোমরা যত প্রকার শিরিখ আল্লাহ করো সেই সিঁড়ি থেকে আল্লাহ হচ্ছেন সূর্য তার আল্লাহ আল্লাহ হচ্ছেন সূর্য তুমি সিঁড়িকে জমি করো না তোমার এই শিরিখ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আপনি জমি বসে সিরিপ করছেন এখন যদি আল্লাহকে সর্বোচ্চ বিরাজমান মানেন তাহলে এই শিরিপগুলো আল্লাহ পর্যন্ত আর যে সর্বত্র বিরাজমান না মানেন তাহলে আল্লাহকে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হচ্ছেন ওখানে আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন সুচ্ছ আম্মাই শিক আল্লাহর সাথে যে বিষয়ে করা হয় এরপরে আয়াত হচ্ছে এই আয়ু শ্রীকুন লোক সাইয়া কুলা কু তারা কি সেই বিষয়ে করে মা লাখ করে মা রা এক লোক সাইয়া আয়ু শ্রীকুন লোক সাইয়া অহমীয় কুলা কু তারা কি এমন সব বস্তুকে শরিক করে আল্লাহর সাথে যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না লোক সাইয়া যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না অহমীয় কুলা বরং তাদেরকে সৃষ্টি করা হয় খাজাকে আল্লাহর সাথে শরিক করছো পীরকে আল্লাহর সাথে শরিক করছো বুজুর্গকে আল্লাহর সাথে শরিক করছ একে আল্লাহর সাথে শরিক করছো নদীকে আল্লাহর সাথে শরিক করছো আর এরা তো কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না বরং তাদেরকে সৃষ্টি করা হয় তাদেরকেই সৃষ্টি করা হয় তারা কি কোনো কিছু গরু দেয় ওখানে খাবার দেয় ওখানে সবই ওইখানে সব কিছু দেওয়া হচ্ছে ওইখানে কিছু দেওয়া হচ্ছে তারপরেও সে বলছে যে না আল্লাহ যে লাল কাপি অরুণ আর কোনো উপকার করতে পারে না বলান তারা নিজেরা নিজেদের কোনো উপকার সন্তানরা তাকে নিয়ে কবরে মারা যাচ্ছেন অনুসাহীরা নিয়ে তাদেরকে কবরে ঢুকাচ্ছে এতম্ভব এই পীর দাহস পুতু মারা যাচ্ছেন এরা মারার পরে এত ক্ষমতাবান হয়ে যান দো মারা যাওয়ার পরে ওকে ল্যাংটা করে গোসল করাচ্ছে ও কাপড়টাকে ধরে রাখতে হচ্ছে লজ্জারা ইচ্ছি করছিস আমার এখানে দেখছিস কেন ও যদি সক্ষম হয়ে আমার যতক্ষণ জীবন আছে আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি কি দিবো আপনারা আমার কাপড় খুলে দেবেন না আপনারা দিবেন সন্তান হয়ে বাবা আবার দিবে না কেন কাপড় চবড় খুলবে এত ক্ষমতায় ওদের ইয়া পাওয়া সে দুনিয়ার পরিবর্তন ঘটায় উলো এই করে নিচে ঠেকিয়ে দিচ্ছে ওনি দিকে রক্ষা করবে এই দেখ আমার উপর মাটি কিন্তু আমি কিন্তু মরি ভক্তরা বলছে যে বাবা মরে নাই বাবা জিন্দা আছে বাবা এই আছে বাবা সেই আছে অক্সরা বলছে আর ওকে মাটির নিচে চাপাতে হচ্ছে ও কিন্তু বলছে না যে আমি কিন্তু মরি না আমি মরি নাই আমাকে এই কথা আর নবীও আয়াতন নবী আলমোলা বলছেন আটা দিলা বলছেন কুজদুরা বলছেন নবী আয়াতন নবী কবরে আমাদের মত জীবিত আছেন তো যে লোকটা জীবিত আছে তাকে কবরে মাটির নিচে শোয়ানো হচ্ছে অবশ্যই বলছে না যে কেন আমাকে মাটির নিচে শোয়ানো আজকে যদি আমি অত্যাচার এইভাবে ধরি এই করে সেই ও প্রতিবাদ করবে না যতটুকু সব প্রতিবাদ করবে নিজেকে ঠেকাতে চেষ্টা করবে এই করবে সেই করবে আর একটা লোককে মানে ধরে নিয়ে যে কত আরামের সাথে আরাম করে তাকে গোসল করিয়ে নাকে আতর সব দিয়ে দিয়ে হজর দিকে মাটির নিচে শুয়াচ্ছে হজর যুগ হচ্ছেই না আমি বৈরায়ণ বিন্দা শিয়ে আছে সেই আছে কেন শুয়াচ্ছি কিন্তু যখন মাটিতে ডাকা দিয়ে দেওয়া হলো মরার পরে ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় পাওয়া দ্বিগুণ হয়ে যায় একদম পাওয়া হয়ে যায় লাই যদিও আমাদের হজরজি লিখেছেন তেনা মরার পর যখন দিচ্ছে একজন ফকির যখন মারা গেল গোজল দিচ্ছে ফকির মরিলে হবে সাদা খাতে হ্যাঁ মরে যাওয়ার ফকিরে যখন গোজল দিচ্ছে কাপড় চাপড় তুলে তখন মনে হয় শুশুড়ি কাছ আঙ্গুতে হয়েছে আমি কিন্তু মরি নাই আমি জীবিত মনে রেখো আল্লাহর প্রত্যেক প্রেমিক জীবিত থাকে আমি কেউ বলতে পূর্ণ ক্ষমতা নিয়ে তোমাকে সাপা করবো একটা ঘটনা কয়েকটা ঘটনা কোনো হিন্দু এ কথা মনে কোন কোনো হিন্দু ব্রাহ্মণের কথা লেখে নাই যে এলাকার আর এক ব্রাহ্মণ মরে গেছে আমি ব্রাহ্মণকে যখন আচর গোলা দিয়ে চিতার মধ্যে ফেলা হচ্ছে ব্রাহ্মণ তখন বলছে আমি কিন্তু আমি কিন্তু জীবিত আছি আমি কিন্তু তোকে স্বর্গে নিয়ে চলবে এসেছি কোন ব্রাহ্মণ আর জীবন দিয়ে কথা আর এই কব দিয়ে আসতে দেখো জীবিত থাকে কেউ মরে না একটা প্রেমিক ও মরে না প্রেম এরা তাদের কোনো উপকার করতে পারে না এবং নিজেদেরও কোন উপকার করতে পারেন যে নিজেদের উপকার করতে এইভাবে কাপড় তার থেকে এনে ফেড়ে ফেলা হতো না উলঙ্গ করা হতো না তাকে গোসল করানো হতো না এইভাবে তাকে শুয়ে দিয়ে কবর নিয়ে যাওয়া হতো না খাটিয়ার মধ্যে করে আর এইভাবে তাকে মাটির নিচে দাফন করে দেওয়া হতো না আর আল্লাহ তারা কত সুন্দর করে শেখাচ্ছেন সিকিমের মানে যারা গাই উল্লাহর কাছে দোয়া করে গাইলার কাছে যারা হেটে তারা তোমার অনুসরণ করবে না একটা ব্যয় তারা তোমার আনুগত্য করবে না করবে না সামান্য সংখ্যক মানুষই এ পথ থেকে আরো ওখানে একটা মালিক নয় একটা কিতমিরেরও মালিক নয় কিতমির কাটাকে বলে কিতমির হচ্ছে খেজুরের যে দানা আছে খেজুর খেজুর কিনা খেজুরের এই ডানার উপরে সাদা একটা পাতলা আবরণ দেখা যায় দেখেছেন পাতলা একটা আবরণ সেটাকে কোরআনের বাসায় কৃত্মীর বলা যায় এই যে পাতলা আবরণটা টানা কে নয় এই পাতলা আবরণটা হচ্ছে কৃত্মীর আল্লাহ আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকো খাজাকে ডাকো গাঁজাকে ডাকো লেংচাকে ডাকো পাথরকে ডাকো বুজুর্গকে ডাকো বীরকে ডাকো হজরত কে ডাকো যাকেই ডাকো তাদের অবস্থানটা কি মায়িক তারা তো সৃষ্টি করতে পারেনি আমার এখন সমস্যা দেখা দিচ্ছে টাকা নেই কোম্পানি চালানোর জন্য এখন আমি ভাইকে বললাম যে এত যে পঞ্চাশ লাখ থাকে আমার সাথে এখন শেয়ারে মালিক হয়ে যাবে ভাই টাকা আছে মালিকানা নিতে পারবে আমার থেকে দুইজন মালিক হয়ে যাবো কিন্তু প্রথম উত্তরটা হচ্ছে আমি আমি তৈরি করেছি এখন আমার টাকার সমস্যা আমি ওরা কেমন পার্টনারশিপ নিয়ে নিলাম এখন দুইজন মালিক হয়ে গেলাম কিন্তু সৃষ্টি সৃষ্টিকর্তা নয় এই মোবাইল উনি সৃষ্টি করে আমি করেছি এখন মালিক আল্লাহ বলছেন তো সৃষ্টি করতে পারে না আর সৃষ্টি করার পরে ওদের কোনো অংশীদারিত্ব মানি নেই কমে গেছে কিছু খাজার কাছে আল্লাহকে দিয়ে আল্লাহ গেছেন আসবি বাজায় বাজায়ুকি বাজায় দেখা পেয়েছিলাম বরগুনা সে বলছিল আল্লাহ আমার কাছে আল্লাহ আমার কাছে সে কুতুহ মরেছে আল্লাহ ওকে ওর আগ রাখতে কথাগুলো বলছে ও ইবলিস ইবলিসের চাইতেও খারাপ ওকে কথা বলেনি যে আল্লাহ সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে যে আল্লাহ করতে পারেনি ওরা তো সাহায্য করতে পারেনি সৃষ্টি করার ক্ষেত্রে মালিকানা আকাশকে সৃষ্টির মালিকানা এই এত বড় বড় জীবজন্তুকে সৃষ্টির মালিকানা চাপকে সৃষ্টির মালিকানা না বরং মালিকানা একটা পৃথিবীরের কাছেও নাম একটা মালিক তারা এই যে একটা পাতলা পর্দাটা এই দাম এক টন এই পর্দা দেখতে কে কিনতে গাছ না এখন কি খেজুর তৈরি করতে পারে না খেজুরের আঁচিটা দানাটাও তৈরি করতে পারে না দানার উপরে যে পাতলা আগরণটা আছে এইটা তৈরি করতে পারে তো নাই বরং এটার মালিকানাও তাদের হাতে এটার মালিকানাও তাদের হাতে যদি ডাকোস আসুন তোমাদের ডাক্তারা এই মাঝারে গিয়ে ডাকছে তো ডাকছে ডাক্তার মাইক লাগিয়ে যদি টাকা হয় কয়বার শুনবে আর কয়বার উত্তর দিবে যদিও নবী উত্তর দেন কেমতের দিন এই যে সিরিক্ করা হয়েছে এই সিরিকার ব্যাপারে তারা উভয়ে উভয় দোষারোপ করতে থাকবে দোষারোধ করতে থাকবে আল্লাহর তোমরা একদম ফকির ফকির ফকির ফকির হচ্ছে অক্ষম এ বুঝালেন কাকে সৈয়দ কে বড় পিতা কে পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তারা বুঝিয়ে দিলেন আল্লাহ রসুল তিনি রক্তাক্ত হওয়ার পর তিনি রক্তাক্ত হয়ে যাওয়ার পর তিনি বলছেন যেমন সেই জাতি এটা কি করে হতে পারে যে জাতি তার নবীর শরীর থেকে রক্ত ছড়ায় যে জাতি তার নবীর দাঁতকে ভেঙে দেয় সে জাতি হৃদায়ত কি করে পাবে সেই জাতির হেদায়ত কি করে সেই জাতি কি করে সফল হবে সেই জাতি কি করে নাজাকবে সেই জাতি কি করে তার গন্তব্যে জাতির হৃদায়ত হবে যে জাতি তার নবীর রক্ত চড়াতে হবে দাঁত ভেঙে দিচ্ছেন অথবা একটু আফসুস করলেন মতো সামান্য একটু আফসুস করলেন যে সেই জাতির হেদায়ত কি করে হবে আল্লাহন তালা আয়াত অবতীর্ণ করছেন সাথে সাথে মুসলিমদের উপরে এইভাবে আক্রমণ করেছে মুসলিমদেরকে এভাবে হত্যা করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও আল্লাহ এই অবস্থাতে রসুলের উপর আয়াত অবতীর্ণ করে বলছে লাইন কাবিদ আল্লাহ তাকে ধ্বংস করা হবে কার উপরে অভিশ্বাস দেওয়া হবে কে এটাই পাবে কে পাবে না কে সফল হবে কে সফল হবে না কে জান্নাতে যাবে কি যাবে না এই বিষয় নবী তোমার কোন একটিয়ার নেই তোমার কোনো ইতিহাস নেই এর পুরো মালিকানা হচ্ছে আল্লাহ আল্লাহ যাকে চাইবেন তাকে এটা দিবেন আল্লাহ যাকে চাইবেন তাকে সফল করবেন আল্লাহ যাকে চাইবেন তাকে সৌভাগ্যবান বানাবেন আল্লাহ যাকে চাইবেন তাকে নাজার দিবেন আল্লাহ যাকে চাইবেন তাকে জান্নাত দিবেন নবী এই বিষয়ে তোমার কোনো ইস্তি নেই তোমার নেই নাকচ করে দিচ্ছেন এখানে তার পুত্রদের সরকারকে বিশেষ করে দিচ্ছেন যে তোমার না ও হয়েছে তোমার দাঁড় ভেঙেছে এটা ঠিক তোমার শরীর থেকে রক্ত ছড়িয়েছে এটা ঠিক মুসলিমদেরকে হত্যা ঠিক সাবিদেরকে রক্ত দেওয়া রঞ্জিত করেছে মাদা এটা ঠিক কিন্তু এই তোমার কোন এক তারা হেদায়ত না এই অক্ষম করছেন আল্লাহ আর হজরত তাকে করছেন সসম্ভব যাই তারা মেয়ের আরও এত বা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আর ওদের ময়দার যারা মুসলিমদেরকে হত্যা করেছিল মাত্র কয়েকদিনের মাথায় তারা দলে দলে ইসলামে প্রবেশ করেছিল যে খালিদিন্দি আল্লাহ আনুর মাধ্যমে মুসলিমদের বিশাল পরাজয় হয়েছিল যার চার মাধ্যমে এই দাঁত ভাঙা হয়েছিল রক্ত ঝড়ানো হয়েছিল সেই খালেদ ইবনে পরবর্তীতে সারা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য বিস্তার করার ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা রাখলেন তিনি মাত্র তাদেরকে তব করার সুযোগ দেওয়া হবে তাদেরকে তারা তব করে ফিরে চলে আসবে ইসলাম কবুল করা হবে কবুল করবে তারা অথবা তাদেরকে আদাদ দিয়ে হবে কিন্তু এসে তোমার কথা নেই কোনো কথা তোমার কোন বিষয় না তুমি ইসলাম তিনিও অক্ষম তার সন্তান তার পুত্রদের সন্তান তিনিওক্ষম করে নিচ্ছে যারা অক্ষম এখন তার কাছে তুমি দে বাবা সে কি দিতে যে রসুল কালনা অক্ষম বসছে সেই রসুলের কাছে গিয়ে বিচার যে বলছে সেই রসুলের কাছে বোখারি মনোবাদ করে বোখায় গিয়ে ওখানে মানপত করছ যে রসুল বলছে সেই রসুলের কাছে গিয়ে তহবা করে যে রসুল আপনি কবুল করেন যে অক্ষম বলছে সেই রসুল বলছে যে রসুল আপনি আমার আমলকে কবুল করেন এই করেন সেই করেন সেই রতুন করতে পারেন তবে অক্ষম বানিয়ে দেওয়ার আল্লাহ রসুল সালি প্রদর্শন করেন আল্লাহ রসুল সাল্লাহ তার সম্প্রদায়কে ডাকলেন ইয়া আমার সারা কুরাই আমার কুরাই সম্প্রদায় আস এক জায়গায় সবগুলোকে তিনি থেকে আনলেনা পুরাইশ এ কুরাই সম্প্রদায় সবাইকে আসলো আকার করে তিনি বলছেন ইস্টারু আমি খুশ থাকুন তোমরা নিজেদেরকে বাঁচাও কিসের থেকে জান্নারের আগুন থেকে বাঁচাও তোমাদের দূর হাতে হয়ে যাওয়া থেকে তোমাদেরকে বাঁচাও তোমরা নিজেরা বাঁচাও নিজেরা নিজেদেরকেও আমি খুশ থাকুন লড়া অগ্নি দেখো আমি কিন্তু তোমাদের কোনো কল্যাণ করতে পারবো না থেকে কোনো কল্যাণ তোমাদেরকে আমি নিয়ে দিতে পারবো কারণ আমি হচ্ছি আমি নিয়ে দিতে পারবো না আমি তোমাদের জন্য কোন কল্যাণ করতে পারবো না তারপরে তিনি তার চাচাকে ডেকে বলছেন আব্দুল মুক্তালেফ এ আব্দুল মুক্তালেফের ছেলে আব্বা আমার চাচা লাগ্ আমার চাচা তুমি আমার আপন কিন্তু আমি তোমার কোনো কল্যাণ করতে পারব না কোনো না তিনি তার ফুফিকে ডেকে বলছেন যে আমার মায়ের বোন এটা ঠিক এটাই ঠিক এটা সত্য যে তুমি আমার মায়ের বোন কিন্তু আমি তোমার কোনো উপকার করতে না কোনো কল্যাণ আমি তোমার করতে পারবো না তুমি নিজেও নিজেকে পাঠাও নাহলে আমি তোমার কোনো কল্যাণ করতে পারব না তিনি তার মেয়েকে ডেকে সে হা আমি তোমার জন্য আল্লাহ থেকে কোনো কল্যাণ এনে দিতে পারব না কেন আমি জানিনা না দিদি মাই ফারুবি আমি জানিনা আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে অর্থ আমি অক্ষম আমি কল্যাণ করতে পারবো না তোমাদের কল্যাণ আমি কি করে দিব আমি হচ্ছি অক্ষম মানুষ তুমি আমার মেয়ে কথা ঠিক কিন্তু আমি তোমার কল্যাণ করতে পারবো না তুমি আমার কথা ঠিক কিন্তু আমি কল্যাণ করতে তুমি আমার চাচা কিন্তু আমি তোমার কল্যাণ করতে লোক তোমরা আমার জাতির লোক কিন্তু আমি তোমাদের কোনো আলাদা নিয়ে তোমাদেরকে সবাইকে ছাড়িয়ে পৌঁছা তোমাদেরকে না পৌঁছে আমি যাবোই না বাবা বাবারা তোমাদেরকে না নিয়ে তো যাবই না কেউ কোথায় যে নিয়ে যাবে কোথায় যে নিয়ে যাবে আল্লাহ কোথায় নিয়ে যাবে তো এই ছিল বিষয় যে এরা হচ্ছে অক্ষ পৃথিবীর প্রথম মানুষ অক্ষম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও অক্ষম অতএব আর কে সক্ষম হতে পারে আর কে সক্ষম হতে পারে প্রত্যেকটা মানুষই হচ্ছে একদম অক্ষম অতএব এই অক্ষমের কাছে আহ্বান যদি কেউ করো এই অক্ষমের কাছে যদি তোমরা চাও তাহলে অক্ষমকে আহ্বান করে তুমি শির্কের মধ্যে পতিত হয়ে যাবে তুমি শির্কের মধ্যে ডুবে যাবে যে ব্যক্তি আল্লাহকে যে অন্যকে আহ্বান করবে সে সীরকের মধ্যে ডুবে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে সকল করেন আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আইনের বর্তান করেন আল্লাহ আমাদের দিনী জীবনে বর্তান করেন আল্লাহ আমাদের আমলে বর্তান করেন আল্লাহ পাড়া বি আমি কষা তো না